বন্ধুরা শুনতে শুনতে শেষ হয়ে গেল প্রতিভাবান গীতিকার সুরকার ও সঙ্গীত শিল্পী হাফেজ শাহন আহমদ শাফির প্রথম একক অ্যালবাম সুক্রিয়া অ্যালবামটির সার্বিক দিক নির্দেশনায় ছিলেন রংধনুর প্রতিষ্ঠাতা ও প্রধান পরিচালক হাফেজ মাওলানা মাইনুদ্দিন ওয়াদুত সঙ্গীত পরিচালনায় ছিলেন শিল্পী কারামাতুল্লা মাসকুট কৃতজ্ঞতায় হাফেজ মাওলানা ফয়জুল্লা ফারুকি হাফেজ মাওলানা জোবায়ের আহমাদ ও ডাক্তার মাওলানা হোসাইন আহমাদ ভূঁইয়া আর উপস্থাপনায় ছিলাম আমি ফজলের আব্বি অ্যালবামটি প্রযোজনা করেছে খ্যাতিমান প্রযোজনা প্রতিষ্ঠান সুর ভুবন পরিবেশনায় রংধনু সাংস্কৃতিক ফোরাম সুস্থ সংস্কৃতি চর্চায় আমাদের সহযোগী হতে যোগাযোগ করুন শূন্য এক নয় দুই এক এবং শূন্য এক সাত বন্ধুরা কথা হবে গানে গানে সুরে সুরে আগামী কোনো অ্যালবামে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন এবং রংধনু সাংস্কৃতিক ফোরামের সাথেই থাকুন আল্লাহ হাফেজ